السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك আমরা ধারাবাহিক ভাবে আমাদের আয়োজনে বিশ্ব নবী মহাম্মদুর রসুল সাল সিরাদ কে নিয়ে আজকের পর্যায়ে আমরা জানতে চাইব মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম যে সময়ে পৃথিবীতে এসেছিলেন ওই সময়ে পৃথিবীর সামগ্রিক অবস্থাটা গিয়েছিল খুব সংক্ষিপ্তভাবে কারণ মোহাম্মদুন সাল্লাহ আলী ওসাল্লাম যে সময়ে যে যুগে পৃথিবীতে এসেছিলেন ওই পৃথিবীটার বাস্তব পরিচয় আমাদের সামনে থাকতে হবে কারণ তিনিই তো ওই তৎকালীন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোকুজ্জ্বল পৃথিবীতে পরিণত করেছিলেন কারণ তিনিই তো ওই সময়ে সভ্যতাহীন ভদ্রতাহীন শিক্ষাহীন ব্রান্ত পথভ্রষ্ট জাতিকে সত্যবাদী ন্যায় পরায়ণ বীরত্ব সৌর্য বীর্য আমান এবং পৃথিবীকে নতুন যুগ উপহার দেওয়ার মতো তথা সোনালী যুগ উপহার দেওয়ার মতো বাস্তবতা দেখিয়েছেন মোহাম্মদুন সাল্ল আলী হোসাল্লাম তাই রসুল সাল্লাহ আলী হোসাল্লাম যে সোনালী যুগ তৈরি করলেন পৃথিবীতে তা দেখার জোটে বুঝার জন্যে অবশ্যই তৎকালীন সময়ে তৎকালীন পৃথিবী তৎকালীন বিশ্লেষণ করার জন্য মন্দটা কি তা জানতে হয় আর সত্যকে যথাযথ আঁকড়ে ধরার জন্য মিথ্যাকেও বুঝতে হয় আর তাই তো রব্বল আলবিন আন আল প্রত্যেকটি মানুষকে ইমান আনয়নের আগে সাথে কুফুরি করতে আদেশ করেছেন বলছেন যে ব্যক্তি তাগুতকে জেনে শুনে অস্বীকার করবে তাগুতের পরিচয় জানে অস্বীকার করলাম তাহলে কখনো আমারও জানতে তাগুত আমার ভিতরেই প্রভৃষ্ট হয়ে যাবে বন্ধু যেহেতু তাগুত জানিনা প্রতিরোধ করতে পারছি না এমন এক শক্তরু যা কো কোনো ছিড়ে যাবে না ছুটে যাবে না ফস্কে যাবে না সব হাদ সুতরাং সত্যিকার যথাযথ ইমানে ধন্য হওয়ার জন্য প্রয়োজন হলো তাহতকে কুফুরি করা ইমানের আগে ইমান মানে বিশ্বাস স্থাপন গ্রহণ করা নিজের আপন করে বিনীতভাবে তার সামনে নিজেকে বিলিয়ে দেয়া কিন্তু কুফুরি মানে হলো জেনে শুনে ইচ্ছা করে সানন্দে কোন জিনিসকে অস্বীকার করা তাই তাগুতকে অনেক রুজ ধরবে যা কখনো আর তাই সাল্লি সাল্লামের জীবন জানতে গিয়ে জানা উচিত তিনি কোন সময়ে কোন পৃথিবীতে কি অবস্থায় আবির্ভূত হয়েছিলেন তার সমসাময়িক পৃথিবী আর এই জন্যেই আমাদের আজকেরই পড়বে। আমরা চাইব খুব সংক্ষিপ্ত ভাবে সমসাময়িক পৃথিবীর তথা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের পৃথিবীতে কালের অবস্থা পরস্পরের মাঝে তুলে ধরছে মহাসাগর মোহাম্মদ সাল আলিহ আলী ওসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন এই পৃথিবীতে এই মহাদেশগুলোর অস্তিত্ব ছিল কেমন ছিল পৃথিবীর অবস্থা ঐতিহাসিক বাস্তবতায় যদি দেখি আমরা যদি খুঁজে দেখি কেমন ছিল হ্যাঁ পৃথিবীতে নদ নদী মহাসাগর সবই ছিল আর পৃথিবীতে মহাদেশ যা তাও ছিল তবে কিছু কিছু অনাবিষ্কৃত ছিল কিছু কিছু আবিষ্কৃত ছিল তবে এর মধ্যে আমরা দেখতে পাই এশিয়ার মধ্যে ভারতবর্ষের নাম সর্বাধিক উচ্চারিত হয় ভারতবর্ষে তৎকালীন সময় অনেক জনমানব এর অবস্থান ছিল বসবাস ছিল বন্ধুক্ষণ হ্যাঁ পাশাপাশি চী তৎকালীন সময়ে চীনের অবস্থা আরো শোচনীয় ছিল তাদের মধ্যে কোনো কোনো ধর্ম প্রচারকের নাম ঐতিহাসিক ভাবে প্রমাণিত হলেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রকৃতি পুরোহিত বা পূর্বপুরুষের পূজা চলে আসছিল শুধু তাই না বর্তমান সময়ে আমরা দেখতে পাই এরই ধারাবাহিকতা এসে তাদের মধ্যে বৌদ্ধ ধর্মের নাম এবং বৌদ্ধ ধর্ম অবলম্বী বলে নিজেদের পরিচয়ের চেতনা তাদের মধ্যে বিদ্যমান যদিও সত্যিকার অর্থে ধর্মকর্মের বাস্তবতা অনেকটাই কম বটে। তবে মধ্যে আলহামদুল্লা চীনেও ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে মুসলিম হিসেবে নিজেকে ধন্য করেছেন কিন্তু মোহাম্মদ সোলাল আলী ওসালামের জন্মের তৎকালীন সময়ে চীন একটি অন্যতম বৃহৎ সভ্য এবং প্রাচীন জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত ছিল তারপর আমরা দেখতে পাই পারস্য প্রচলন ছিল তাদের ধর্মগুরু হিসেবে যারা ছিলেন তাদেরকেও তারা বিভিন্ন ধরনের পূজা করতো এবং তারা যা বলতেন তাই তারা মানত আর পারস্যের করুণ পরিণতির বাস্তবতায় তারা যখন আগুনের পূজা বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিষয়ের পূজা করত এবং এর দ্বারা নিজেরা নিজেদের অস্তিত্ব ধ্বংসের দিকে পুরোহিতরাও তাদের পূজা নিতো করত শুধু তাই না তারা বিভিন্ন ধরনের দেবতাকে বিভিন্ন ধরনের কলা কৌশল তথা সফলতা লাভের মাধ্যম হিসেবে বিশ্বাস করত। যেমন তারা মঙ্গল অমঙ্গলের জন্য একজন দেবতাকে পূজা করত শুধু তাই না ঠিক এমনি তারা বিভিন্ন ঐতিহাসিক ভাবে দুর্ভাগ্যজনক বাস্তবতায় প্রচলিত তবে আগুনের পূজাটা তো তাদের ছিল সামষ্টিক এবং রাষ্ট্রীয় বাস্তবতায় তারপর যদি আমরা দেখি যে ভারতবর্ষ চীন তারপরে পারস্য ঠিক এমনি ছিল রোমানরা রোম টিক রোমান সভ্যতার মধ্যেও যেমন ধর্ম বিশ্বাসের পূজা ছিল এমনি রোমানদের মধ্যে আবার কখনো কখনো ঐতিহাসিক বাস্তবতায় খুঁজে পাওয়া যায় যে তাদের মধ্যে ঐতিহাসিকভাবে চলে আসা খ্রিস্টানদের সম্প্রদায়ও ছিল আবার ইহুদিদের সম্প্রদায়ও ছিল যদিও ইহুদি এবং খ্রিস্টান আলাদা দুটি সম্প্রদায় বলে আমরা দুটি আলাদা আলোচনা করতে চাইব তবে রোমান একটি ঐতিহাসিক বাস্তবতা খুঁজে পাওয়া যায় তাই বন্ধু আমাদের বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশা আল্লাহ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 मुनाफिकर आलमत तीन कथा मिथ्या अंगीकार कर ले करत राखले ख्यान से ही बुखारी प्रथम खंड इमान अध्याय्द चौबीस हादिस नम्बर तेतरिश কার মধ্যমে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 कर मोहम्मद जकालिया रसुल्लाज हादिस एतिबिकाश परवर्ती अनुष्ठान জন্মের সময়ের সমসাময়িক পৃথিবীর ভারত সেখানে মূর্তির পূজা হতো এমনকি বিভিন্ন ধরনের সংস্কার ভারতে ছড়িয়ে পড়েছিল যার বর্তমান ধারাবাহিকতা এখন অবিদ্যমান যদিও আলহামদুলিল্লাহ এরই মধ্যে অনেকে হেদায়ত পে ধন্য হয়েছেন ইসলামের আশ্রয় নিয়ে হ্যাঁ পাশাপাশি চী তৎকালীন সময়ে চীনের অবস্থা আরো শোচনীয় ছিল তাদের মধ্যে কোনো কোনো ধর্মপ্রচারকের নাম ঐতিহাসিকভাবে প্রমাণিত হলেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রকৃতি পুরোহিত বা পূর্বপুরুষের পূজা চলে আসছিল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 ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে মুসলিম হিসেবে ধন্য করেছেন কিন্তু আমরা দেখতে পাই পারস্য পারস্য অতি প্রাচীন কাল থেকেই অনেক আগে থেকেই তারা আগুনের পূজা করত। অগ্নির পূজা করত। শুধু তাই না অগ্নির পাশাপাশি বিভিন্ন প্রকৃতির পূজাও তাদের মধ্যে প্রচলন ছিল তাদের ধর্মগুরু হিসেবে যারা ছিলেন তাদেরকেও তারা বিভিন্ন ধরনের পূজা করত এবং তারা যা বলতেন তাই তারা মানত আর পারস্পরিক করুণ পরিণতির বাস্তবতায় তারা যখন আগুনের পূজা বিভিন্ন প্রকৃতির বিভিন্ন বিষয়ের পূজা করত। এবং এর দ্বারা নিজেরা নিজেদের অস্তিত্ব ধ্বংসের দিকে আগায়ে যাচ্ছিল মাঝখানে তাদের পুরোহিতরাও তাদের পূজা নিত পুরোহিতদেরও পূজা তারা করত। শুধু তাই না তারা বিভিন্ন ধরনের দেবতাকে বিভিন্ন ধরনের কলা কৌশল কৌশলতা লাভের হিসেবে বিশ্বাস করত। যেমন তারা মঙ্গল অমঙ্গলের জন্য একজন করত। শুধু তাই না ঠিক এমনি তারা বিভিন্ন বিষয় পাওয়া না পাওয়ার জন্যে এক এক বিভ্রান্ত ধর্ম বিশ্বাস থেকে একটি পূজা বা অর্চনা তারা করত। যেটা ঐতিহাসিক ভাবে দুর্ভাগ্যজনক বাস্তবতায় প্রচলিত তবে আগুনের পূজাটা তাদের ছিল সামুক এবং রাষ্ট্রীয় বাস্তবতায় তারপর যদি আমরা দেখি যে ভারতবর্ষ চীন তারপরে পারস্য এমনি ছিল রোমানরা রোম ঠিক রোমান সভ্যতার মধ্যেও যেমন বিভ্রান্ত ধর্ম বিশ্বাসের পূজা ছিল ঠিক এমনি রোমানদের মধ্যে আবার কখনো কখনো ঐতিহাসিক বাস্তবতায় খুঁজে পাওয়া যায় যে তাদের মধ্যে ঐতিহাসিক ভাবে চলে আসা খ্রিস্টানদের সম্প্রদায়ও ছিল আবার ইহুদিদের সম্প্রদায়ও ছিল যদিও ইহুদি এবং খ্রিস্টান আলাদা দুটি সম্প্রদায় বলে আমরা দুইটি আলাদা আলোচনা করতে চাইব তবে রোমান একটি ঐতিহাসিক প্রাচীন সভ্যতা যাদের মধ্যে সকল ধর্ম এবং বিভ্রান্ত বিশ্বাসের বাস্তবতা খুঁজে পাওয়া যায় বন্ধুক তারপর যদি আমরা ইহুদি জাতির কথা বলি ইহুদিরা সেই দিন আমসা আলিহ উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করেন এবং আলহিস এবং দাউদ আলিহিস দুইজনের একত্রিত তওরাত এবং জবুর একসাথে মেনে নিজেদেরকে যারা ইহুদি বলে নিজেদেরকে যারা আল্লাহর পুত্র বলে দাবি করে তারা নিজেরাই তাদের নবীদের বয়ে আনা শিক্ষা এবং আদর্শ থেকে বিচ্ছুত হয়ে পড়েছিল একত্ববাদ কেও স্বীকার করে একত্ববাদ বাদ দিয়ে তারা বরং বহুত্ববাদ বন্দীগীতে পরিণত করেছিল নিজেরা শুধু তাই না আল্লাহ নিজেই বলেছেন অকাল ওজাই র নামে আল্লাহ আল্লাহন একজন নবীকে ইহুদিরা আল্লাহর পুত্র বলতো শুধু তাই না যেহেতু পুত্র তাই আমাদের কোন সমস্যাই নাই সাতক্ষণ মাপ টি কেমনি ভাবে ইহুদিরা নিজেদের ধর্মবিশ্বাসকে করেছিল পাশাপাশি ইহুদিদের যারা ধর্মীয় বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন যাদেরকে রি বলে তারা নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো বিভিন্ন পরিবর্তন করেছিলাম তাদের এই পরিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলম বলেছেন তাদের কিতাবের তেলাওয়াত করতে গিয়ে জিব্বার পরিবর্তন অর্থবা উচ্চারণের পরিবর্তনের দ্বারাই করতো বলতো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন কিতাবের কোনো অংশকে বাদ দিত অংশকে সংযোজন করতো যাতাদের বিরুদ্ধে তা বাদ দিত পক্ষে তা সংযুক্ত করত। ঠিক এমনি নিজেরা লিখে নিজেরা বাদ দিয়ে অথবা উচ্চারণে পরিবর্তন করে বিশ্বাসে নিজেরা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক এমনি ইহুদি জাতি অদলা সব হানাহতালার অসংখ্য নিয়ামত এক এক করে পেয়ে প্রত্যেকটি নিয়ামতকে পায়ে মারিয়ে রব্বুল আলমিন ভাষায় ওরা মাকদুব হয়েছে পথ যাদের উপর তুমি নিয়ামত দিয়েছ আর ওদের পথ নয় যারা গজব হয়েছে আর দুই নাম্বার যারা বিভ্রান্ত হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য ওরা বারবার সতর্কতা সাবধানতা অথবা নবীর শিক্ষা পরিবর্তন পরিবর্তন করে সার সতর্কতা সাবধানতাকে উপেক্ষা করে করে নিজেরাই জন্যে যা কল্যাণ তা বলে নিজের যা বিরুদ্ধে তা বাদ দেয় টি কেমনি ভাবে পরিবর্তন পরিবর্তন করে কিতাব তাওরাত এবং জাবুর কে পরিবর্তন পরিবর্তন করে বিভিন্ন ইহু ছিল ইহুদি জাতি ছিল যদিও ঐতিহাসিক বাস্তবতায় প্রমাণিত তৎকালীন সময়ে খ্রিস্টান যারা ছিল যারা নাসারা অর্থাৎ ইসেমার আলি হিমাসালামের নবুয় কে বিশ্বাস করে তার উপর অবতীর্ণ ইনজিলকে যারা মানত তাদের অবস্থা কি ছিল ঐতিহাসিক বাস্তবতায় প্রমাণিত খ্রিস্টানরা তারাও তাদের উপর নাজিল হওয়া ইঞ্জিল এর পরিবর্তন পরিবর্তন করেছে তারাও উচ্চারণ করতে গিয়ে পরিবর্তন পরিবর্তন করেছে লিখে লিখে পরিবর্তন পরিবর্তন করেছে শিক্ষা সংরক্ষণ করতে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিজের জন্যে কল্যাণকর্তা রেখে যা নিজের বিরুদ্ধে যা নিজের উপর শাসন করার সরিয়তি বিধান তা বাদ দিয়েছে এমনিভাবে তারাও পক্ষ থেকে নয় বরং মিথ্যা অন্যায় তারা নাম দিয়েছে নিজেদের শুধু তাই না মজার ব্যাপার হলো খ্রিস্টানরা এবং ইহুদিরা উভয় জাতি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের আগমন মহাম্মদুল সাল্লাসমের জন্মদিনের বংশ পরিচয় আলী শারীরিক কাঠামো এবং তার গুণাবলী সম্পর্কে তাদের অবতীর্ণ হওয়া কিতাব তাও রাজুর এবং ইনজিলে যথার্থ বিবরণ জেনে জেনে তারা জানতো তারা পড়তো কর আনা সাইরবুল আন বলেছেন খ্রিস্টানরা चिंत मुहम्मद रबुल आलमीदी ख्रीटान देर कहते तुम्हें चिंत मुहम्मद सल्लाह आली वम के अने उदाहरण क्या रबुल आलमी दिलें उदाहरण दिले प्रथम कारण हल्के बाबा তার ঔর সন্তানকে যেভাবে চিনে রসুল সালাম জন্ম নেওয়ার চিন্ত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম কেন তাও রাতে রসুল ইসলামের পূর্বাবাসুলের আগমনের সংবাদ ছিল শুধু তাই না ইনজিলেও মুহাম্মাদুন সাল্ল আলী আগমনের ব্যাপারে ইসরা কে বলেছেন আমি এসেছি তোমাদের কাছে এমন এক কিতাব নিয়ে যা পূর্ববর্তী কিতাবকে সত্তায়ন করে আর আমি এমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন যার নাম সুতরাং যখন আবির্ভাব হলো নবু অত প্রাপ্ত হলেন তখন তারা অস্বীকার করল তাফসিরের বর্ণনায় এসেছে ইহুদি এবং খ্রিস্টান জাতি পরস্পর পরস্পরের বিরুদ্ধে যখন রাখতো তাদের মধ্যে যখন মারামারি কাটাকাটি হতো তারা এক দল আরেক দলকে বলতো সাবধান জেনেরেক শেষ নবী আসবেন তিনি জন্ম নিচ্ছেন তিনি রেসারাত্ত হবেন আমরা তার পক্ষে তার উপর ইমান এনে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে বারোটা বাজাবো কিন্তু যখন জন্ম নিলেন ইউদ এবং খ্রিস্টানদের মধ্যে আল্লাহ যাদেরকে অনুমোদন করলেন তারা হেদায়ত প্রাপ্ত হলেন আর যারদের হেদায়ত রবুল আলমিন নসিব করেননি তারা চরম এবং পরম শত্রুতা করেছে মোহাম্মদ সাল আলী ওসাল্লামের সাথে তাই বন্ধু যে সময়ে জন্মানেন নেন ওই সময়ে ইহুদিরা বিভ্রান্তরা যেমন ষড়যন্ত্র করেছে ইহুদিদের ষড়যন্ত্রের পাশাপাশি ষড়যন্ত্র করেছে বিরোধিতা করেছে শুধু তাই না তৎকালীন সময়ে রুম পারস্য চীন ভারতবর্ষ সর্বত্রই অন্ধকার অন্যায় অবিচার অনাচার আর হা ধর্মের নামে অধর্ম বিশ্বাসের নামে অবিশ্বাস আর ওই অন্ধকারী সমাজ আলিহ্লাম আর হা তিনি ছিলেন মাক্ষাতুল মোকার আরবে জন্ম নিয়েছিলেন বন্ধু আগামী পর্বে আমরা এই বিষয়গুলো যথাযথভাবে বিশ্লেষণের চেষ্টা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন রব্বুল আগামী পর্ব দেখা পর্যন্ত আমাদের সকলকে হেফাজত করুন আমি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 जानून, जार के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर रे आठटार सकाले learning the wise way what we recommend us to take as career after we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant strategies sustained the best profession is a professional person who invites people to last one. avail the opportunity with dr. Zakir depending upon what is your interest but the meaning should be to spread the message from Allah to implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekun Career Guidance, Proti Avivar, Rajshadha Shattai, Apuna Shamprachar, Shokal Shadhaenotai, Bangla Deshe, Peace TV Banglaaye. পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে সর্ব ধরনের রীতি আমার দুই পায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দ शेख फल सम्मेलन सी देखे बीर अनुष्ठान जलसाए ला प्रति शुक्रवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठटाएंगे बीस टी बांगल्